শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন তার পরদিনই, আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন বৃহস্পতিবার ১৬ নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা ষষ্ঠী পয়লা অগ্রহায়ণ আসিয়ায় প্রথমে গরানহাটায় সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন বৈষ্ণব সাধুদের আখড়া মহন্ত শ্রী গিরিধারী দাস সড়ভুজ মহাপ্রভুর সেবা অনেকদিন হইতে চলিতেছে ঠাকুর বইকালে দর্শন করিলেন সন্ধ্যার কিয়ৎক্ষণ পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আশিয়া উপস্থিত ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন তাই দেখিতে আসিয়াছেন মাস্টার ও আরো দু একজন ভক্ত সঙ্গে আছেন শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ভক্ত। ব্রাহ্মভক্ত নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন তোমাদের উপাসনা দেখব নরেন্দ্র গান গাহিতে লাগিলেন শ্রীযুক্ত প্রিয় প্রবৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন এইবার উপাসনা হইতেছে ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন তিনি প্রার্থনা করিতেছেন ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিয়া বোধহয় তাঁহার উদ্দীপন হইয়াছে তাই সর্বত্যাগের কথা বলিতেছেন ঠাকুর মাস্টারের খুব কাছে বসিয়া ছিলেন। তিনি কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন তার হয়েছে শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন